মন্তব্য করার এবং অথবা আপনার মতে উল্লেখযোগ্য অন্যান্য ইভেন্টগুলির পরামর্শ দেওয়ার স্থান এটি যেকোনো প্রশ্ন বা সন্দেহ পোস্ট করার জন্য এখানে একটি স্থান রয়েছে অনুগ্রহ করে ভিএসআইজি প্রত্যাশিত আচরণবিধি পূরণ এবং এর নীতিগুলি মেনে চলুন মন্তব্য এবং পোস্টগুলির নিয়ন্ত্রণ ভিএসআইজি উৎসাহিত করে যে সক্রিয় অংশগ্রহণ ভাগ করে নেওয়া এবং পারস্পরিক সম্মানের চেতনায় করা হবে বিএসআইজি আশা করে যে ফোরামের সমস্ত মন্তব্য একে অপরের মতামতকে সম্মান করবে এবং বর্ণবাদী হোমোফোবিক এবং অথবা জাতিগত কটুক্তি থেকে বিরত থাকবে বিএসআইজি বিএসআইজি মুখ প্ল্যাটফর্মে করা যে কোনো মন্তব্য এবং অথবা পোস্টগুলি সরিয়ে ফেলার অধিকার রাখে বিএসআইজি অংশগ্রহণকারীদের নিরাপত্তা খুব গুরুত্ব সহকারে নেয় আমরা বিএসআইজি মুখ প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ হুমকি সহযোগ করব না আমরা সকল অংশগ্রহণকারীদের সুবিধার জন্য তথ্যের উন্মুক্ত আদান প্রদানকে উৎসাহিত করি আমরা আশা করি যে সংস্থানটি যাচাইকৃত এবং বৈধ সংস্থান হবে আপনি যদি মনে করেন যে এই বিশেষটি আরও সমৃদ্ধ করার জন্য আপনার কাছে একটি আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক সম্পদ রয়েছে তাহলে নির্বিধায় এটি গ্রুপের সাথে শেয়ার করুন অনুগ্রহ করে এই গুগল ফর্মে যান আইক্যান সংক্ষিপ্ত শব্দ এবং পরিভাষা আইক্যানের শত শত সংক্ষিপ্ত শব্দ এবং পরিভাষা রয়েছে যা বিভ্রান্তিকর হতে পারে এই পদগুলির অর্থ কি তা ব্যাখ্যা করতে এবং আইক্যান সম্প্রদায়ের মধ্যে কাজ সহস্তর করার জন্য একটি বহুভাষিক সরঞ্জাম ক্রমাগত আপডেট করা হয় অনুসন্ধান বার ব্যবহার করে নাম বা সংক্ষিপ্ত শব্দ দ্বারা পদগুলি অনুসন্ধান করুন অথবা অক্ষর দ্বারা অনুসন্ধান করুন সমস্ত সংক্ষিপ্ত শব্দ এবং পদ আরবি চীনা ফ্রেঞ্চ রাশিয়ান এবং স্প্যানিশ ভাষায় উপলব্ধ ইন্টারনেট গভর্ন্যান্স অ্যাক্রোনিম গ্লোসারি ডিপ্লো ফাউন্ডেশন দ্বারা সংকলিত দুই হাজার গুনিশ ডিপ্লো ফাউন্ডেশন স্পেকট্রাম পলিসি ডিকশনারি জিএসএম দ্বারা সংকলিত অ্যারিন অ্যাক্রোনিম ইন্টারনেট এবং এরিন সম্প্রদায়ের সদস্যদের দ্বারা ব্যবহৃত সাধারণ সংক্ষিপ্ত শব্দ তাহলে এই সমস্ত অক্ষরের সমাহারগুলির অর্থ কী यक्रोनिम गाइड सर्वाधिक व्यवहित किचु पद व्याख्या कर